উরুহ রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তাকে প্রশ্ন করা হয়েছিল যে ঋতুবতী স্ত্রী কি স্বামীর খিদমত করতে পারে অথবা গোসল ফারজ হওয়ার অবস্থায় কি স্ত্রী হতে পারে। উরওয়াহ রহমাতুল্লাহ আলাহী জবাব দিলেন এ এসবই আমার নিকট সহজ এ ধরনের সকল মহিলাই স্বামীর খিদমত করতে পারে এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয় আমাকে আয়সা রাজু তালা বলেছেন যে তিনি হাজের অবস্থায় আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চুল আঁচড়ে দিতেন আর আল্লাহ রসুলিব অবস্থায় মসজিদে হতে তার অর্থাৎ আয়সা রাজেলা হুজরার দিকে তার নিকট মাথাটা বাড়িয়ে দিতেন তখন তিনি মাথার চুল আঁচড়াতেন অথচ তিনি ছিলেন ঋতুপতি